অনেকে ইন্টারনেট গভর্নেন্স অধ্যয়নের ব্যক্তিগত শিক্ষার যাত্রা শুরু করেন ইন্টারনেটের ইতিহাস সম্পর্কে কম জ্ঞান নিয়ে এই কোর্সের মডিউলটি অংশগ্রহণকারীদের ইন্টারনেটের বিকাশ কিভাবে হয়েছে সে সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়ার জন্য ব্যবহৃত হয় প্রায় এটি একটি পড়ার তালিকা বা অতিরিক্ত সম্পদ অন্তর্ভুক্ত করে যা বিশেষটি আরও ভালোভাবে বোঝার জন্য সহযোগ হতে পারে ইন্টারনেট গভর্নেন্সের অংশীজন সম্পর্কিত অংশটি ইন্টারনেট গভর্নেন্সের একটর একটি চমৎকার সম্পূরক যা সমগ্র বিষয়ের একটি সামগ্রিক ধারণা পেতে ইচ্ছুকদের জন্য সহায়ক ইন্টারনেট গভর্নেন্সের জগৎ এবং এর সাথে সক্রিয়ভাবে জড়িত বিভিন্ন সংস্থার প্রাথমিক অন্বেষণের অংশ হিসেবে তিনটি উৎসের সংক্ষিপ্ত রূপ এবং পরিভাষা অন্তর্ভুক্ত রয়েছে কোনও শব্দ বা সংক্ষিপ্ত রূপ সম্পর্কে সন্দেহ হলে এই উৎসগুলিতে প্রায় ভিজিট করা উচিত আই এর সংক্ষিপ্ত রূপ এবং পরিভাষা আইক্যানের শত শত সংক্ষিপ্ত রূপ এবং পরিভাষা রয়েছে যা অনেকের জন্য বিভ্রান্তিকর হতে পারে এই শব্দগুলির অর্থ ব্যাখ্যা করতে এবং আইক্যান সম্প্রদায়ের মধ্যে কাজ সহস্তর করতে একটি বহুভাষিক টুল নিয়মিত আপডেট করা হয় আপনি নাম বা সংক্ষিপ্ত রূপ দ্বারা সার্চ বার ব্যবহার করে অথবা বর্ণ অনুযায়ী অনুসন্ধান করতে পারেন সমস্ত সংক্ষিপ্ত রূপ এবং পরিভাষা আরবি চীনা ফরাসি রুশ এবং স্প্যানিশ ভাষায় উপলব্ধ ইন্টারনেট গভর্নেন্স ইন্টারনেট গভর্নেন্স সংক্ষিপ্ত রূপ শব্দকোশ এই শব্দকোশটি ডিপ্লো ফাউন্ডেশন দ্বারা সংকুলিত এবং দুই সালে প্রকাশিত হয়েছে যা ইন্টারনেট গভর্নেন্সের বিভিন্ন সংক্ষিপ্ত রূপ এবং পরিভাষার একটি বিস্তৃত তালিকা প্রদান করে স্পেকট্রাম পলিসি ডিকশনারি স্পেকট্রাম নীতির অভিধান সংকুলিত জিএসএম জিএসএম এ কর্তৃক সংকুলিত এই অভিধানটি স্পেকট্রাম নীতির বিভিন্ন পরিভাষা এবং সংক্ষিপ্ত রূপের একটি সংগ্রহ যা ব্যবহারকারীদের স্পেকট্রাম নীতির জগৎ সম্পর্কে আরও গভীরভাবে বুঝতে সহাযক।